এগুলো আমাদের মধ্যে অনেক সময় আসে না বা অনেক সময় আমরা সুন্দর করে যারা আদায় করি তাদের মধ্যেও আবার অহংকার আসে দুই ধরনের সমস্যায় আছে। এক ধরনের হলো অনেকের খুজুই আসে না দেখা যায় নামাজও পড়ি আবার দোকানেরিকাশো করি বাজার করছি কত টাকার বাজার করছি বাজার মিলে দাঁড়াইলে কেউ নামাজও পড়ে হিসাব নিকাশও করে খুশুর খুচুর কোনো অবস্থায় নাই আবার যারা একটু মানে সুন্নতের আলোকে সুন্দরভাবে আদায় তাদের মধ্যে আবার একটা অহংকার জাগে যে আমি খুব সুন্দর সলাতে দেখা যায় যে একটা লোক সলা করতেছেন তিনি যখন অন্যদেরকে দেখেন তখন ওনার করেন। যে মানুষ মনে করবেন সুন্দর নামাজ পড়তেছে তো মানে এই মনোযোগ খুশুখুজু তৈরি করার জন্য কোনো পন্থা আছে কিনা বা কিবির দূর করার জন্য কোনো পন্থা আছে কিনা মূল কথা হলো এই ব্যাপারে খুশু খুজু চলাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই খুশগুজো তৈরি করতে হলে অনেকগুলো জিনিস লাগবে প্রথম বিষয় হলো ইমান সহি করতে হবে ইমান বিশুদ্ধ করতে হবে ইমানে যদি সমস্যা থাকে বিশ্বাসে যদি আঁকি দেয় যদি সমস্যা থাকে তাহলে আপনার চলাতে অ্যাবাদতেও ওই ইমানের মজাই পাবেন না ইমানের একটা স্বাদ আছে একটা মজা আছে তো ওই মজাটা আনতে হলে আগে ইমান বিশুদ্ধ হইতে হবে তো ইমান যদি বিশুদ্ধ হয় তখন সব এবাদাতে মজা আসবে ইমান যদি বিশুদ্ধ না হয় তাহলে এবাদতে মজা আসবে না এবাদত করবেন কিন্তু মানে থেকে আবাদত চলবে কিন্তু এবাদতে কোন স্বাদ লাগবে না মজা লাগবে না তাহলে তখন চলাতে খুশো ফুচু আসবে না এরপরের বিষয় হল আপনার আপনি আমি আপনি যে আবাদতটা করব সেটা শূন্যতের এত্তে বাহ শূন্যতের যদি না হয় তাহলেও খুশুফুজু আসবে না আরেকটা হলো হালাল উপার্জন হালাল উপার্জন যদি না থাকে তাহলে আমার তো রক্তই দূষিত সেখানে আর খুসখুজো আসবে কোথা থেকে যদি রক্ত পবিত্র হয় তাহলে সেখানে আমার খুশকুজো আসবে এজন্য এই সবগুলোর সমন্বয় আবার চলাতের যে নিয়ম কানুন এই সবগুলোকে সহিভাবে সুন্দরভাবে করলেই তখন আমার আপনার খুসগুজো তৈরি হবে আর ওই রিয়া অহংকার কিবির এগুলা দূর হবে আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে তফই দেবে